بسم الله الرحمن الرحيم الحمد لله رب বসমিম রহিম আলহাম রবিনামাল স্মরসী নবিনব আজমাইন আব কৌলিল তান রিমা তসনা কফর গলি কালা মুজাহদুল হা বমলি ওনা মাহকুকন বে ও কালা রনী মন অন্দ ও কৌল কালা ওতি তু আলমন অন্দ কালা কতাদ আলা বে ওজুহ কালা আারুন আল মিন আহলন ও হাজা মানৌলমজাহ ওতি তোহ আল শরী হরিয়াল হসিয় রসুল্সিল্লি সকুল إن ثلاثة من بني إسرائيل أبرس وأقرى وأعمى فأراد الله أن يبتليهم فبعث إليه ملكة فأطى الأبرس فقال أي شيء أحب إليه قال لون وجلد حسن ويذهب عني هذا الذي قد قذرني الناس به قال فمصحه فذهب عنه قذره فعوتي لونا حسنا وجلدا حسنا মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদাম এবং মুসলিম বর্ণনা করা হয়েছে তাতে রয়েছে প্রাচীন যুগের বনি ইসরাইল গোত্রের তিনজন ব্যক্তির ঘটনা তাতে রয়েছে শিক্ষণীয় বিষয় যে আল্লাহ রাবুল মানুষকে পরীক্ষা করেন अल्लाह मानुष के सुख दिए दुख दिए परीक्षा करें सुख हल्के अल्लाह सुक्रिया आदायचित आल्ला हक आदाय गरीब मिश्र अभावी हक आदय उचित अतित के भला उचित नतीत के भूले जावा मोटे समुचीन न ठीक नानुष जदि अतीत के मने रखे अभावी व्यक्ति जो स्वच्छल हो जाए जो मने रखे तभी व्यक्ति कख अहंकारी होते लेखक आयात ले से आयाते आल्लाबुल आलमी मानसर कथा मानसर चरित्र कथा उल्लेख करमिन छाड़ा कथा उल्लेख कर जरा ममिन नय काफिर अथवा जरा नाम मात्र मुसलिम कितु तरफ मान दुरता तथा उल्लेख कर दुरबल मुसलिम अथवा काफिर दोनोकर कथा का उल्लेख कर तो अल्लाह के भले जाए जदि धन सम्पद हो शक्तिशाली है क्षमता नेतृत्व पाए तो आल्ला के भूले जाए परकाल के भूले जाएंग्रम असत्क लिप्त हुए आल्लारुक्रिया अहंकार कर बसे विचक्षणतार क्या आज के सच्छल होते पे सुखी होते पे विचक्षणतार कारण ज्ञान बुद्धिर कारण ज्ञान गरिमार कारण मेहनत परिश्रम कारण पार्थिव कथा पंडित पेशा कथा ममिन कथा ममिन फमिनाल तुम्हारे जामत सबकिम्लाह हल्ला पक्ष তোমার বিচক্ষণতার কারণেও নয় আর তোমার আল্লাহর বাণী সম্পর্কে লেখক বলছেন যে ওয়ালাইন আজাক না হাত মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যদি আমি আমার পক্ষ থেকে রহমত দান করে থাকি রহমতের সাথ দিয়ে থাকি মানে রহমত আল্লাহর অনুগ্রহ যদি কোনো বান্ধাকে দিয়ে থাকে মেমবাদের দর অনিষ্ঠের পরে অথবা বিপদ আপদের পরে বালামুসিবত পরে দুর্ভিক্ষর পরে অভাবের পরে দারিদ্রতার পরে অসুস্থতার পরে অসুস্থতা দারিদ্রতার পরে সচ্ছলতা আল্লাহ রাবুল আলম যদি মানুষকে বালা মুসিবত বিপদ আপদের পরে রহমত দান করে থাকেন অনুগ্রহ করে থাকেন যেই বালা মুসিবত তাদের ওপর আপতিত হয়েছিল তাহলে কি বলে তাদের কথা বললাম হয় কাফের মুশেক আর না হলে দুর্বল মুসলিম দুর্বল ইমানের মুসলিম নাম ধারী মুসলিম যারা আমার কি তফসির গুলি পরে তবে ইন্দর তফসির সাহাবিদের বর্ণনা করবো সেই জন্য হাজ শুধু অর্থ করে রাখলাম যে এটি আমার ইহা আমার যেদিকে ইঙ্গিত করেছি একটু আগে অমা আগন্য তারা কি ভুলে যায় তারা বলে যে আমার ধারণা কিয়ামত হবে না আমি মনে করি না আমা আমি ধারণা করি না মনে করি না যে যেমা কেয়ামত হবে আবার হিসাব যেমন স্পষ্ট ভাষায় বলে আবার পরকাল কি জিনিস যা হই হয় যাতে লাভ তাই করো ঠিক না যাতে পার্থি বললাম তাই তারা করে যেখানে টাকা আছে সুদের হোক ঘুষের হোক চুরি করে হোক ডাকাতি করে হোক বেইমানি করে হোক দুর্বল ইমানের মুসলিম খানিকটা এইরকমই যারা হালাল হারামের পার্থক্য করে না তাদের কাছে এইরকমই কারণ তাদের কাছে হিসাব নিকাশের প্রশ্ন নেই চিন্তা নেই তো কাফের হয়তো স্পষ্ট বলে যে হিসাব নিকাশ কি পরকাল কি অস্বীকার করে মুসলিম যদি স্পষ্ট অস্বীকার না করে যারা ফাঁসে মুসলিম স্পষ্ট নামে অস্বীকার না করলেও জীবনে চিন্তা করে না চিন্তাশীল হয়নি যে কি জবাব দিবাহ এত সুদ খেলাম কি জবাব দেব এত ঘুষ খেলাম কি জবাব দেবো এত বেমানি করলাম মানুষের কি জবাব দেব এত অন্যায় কাজ করলাম কি জবাব দেব। সিনেমা হল থেকে এত টাকা ইনকাম করলাম কি জবাব দেব। ছেলে মেয়েদের জন্য সিনেমা হল রেখে গেলাম অনেক মুসলিমে খাবে চিন্তা করলো না যে আমাকে জবাব দিতে হবে কাল কেয়ামতন্য কেয়ামত হবে এইরকম ধারণা নেই তাদের আর হিসাব হবে জবাব দিতে হবে উপায় নেই সেখানে জবাব ছাড়া যাহান নামে যেতে হবে যদি জবাব না পারি এরকম চিন্তায় নেই তাহলে যারা ফাঁসে মুসলিম গনহাগার মসলিম যারা পরকাল সম্পর্কে চিন্তা মুখে স্পষ্ট বলে ক্যামত হবে না কিন্তু তারা ক্যামত সম্পর্কে কোনোদিন চিন্তাও করে না তাদের মনেও আসে না তাদের ভয় ভীতিও সৃষ্টি হয় না অন্তরে ওয়ালাইন রোজেতু এলা রব্বি ইন্নালি হোসনা আর যদি বলে না যে হবে না তবে যদি ধরে নিলাম আলম আলামছে বক্তারা যা বলছে যে একদিন আল্লাহর কাছে যেতে হয় জবাব দিতে হবে ওয়ালাইর রোজে তো যদি ধরেই নিলাম যে ফিরি আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এলা রব্বি আমার রবের কাছে আল্লাহর কাছে যেতেই হবে তাহলে সেখানে যেমন দুনিয়াতে আল্লাহ দিতে পেরেছেন আমাকে মনে করে যে আমার মতো যোগ্য লোক কেউ নাই আমাকে আল্লাহ ভালোবাসে সেজন্য তাহলে এত ধন সম্পদ দিয়েছে একক তো নামাজ পড়ে না কিন্তু অঢেল ধন সম্পদ পেলে কিভাবে ভাবে আল্লাহ আমাকে খুব ভালোবাসে অথচ আল্লাহ নি করে সপ্ত আল্লাহর গজব প্রাপ্তি ধন সম্পদ অঢেল পেলে আর বড় নেতৃত্ব পেয়ে গেলে বেশি শক্তিশালী হয়ে গেলে ভালো নারী পেলে ভালো গাড়ি পেলে ভালো বাড়ি পেলেই যে আল্লাহ ভালোবাসেন এই ধারণা ভ্রান্ত ধারণা তো এর ধারণা কিরকম যে যদি আল্লাহর কাছে ফিরে যায় তো দুনিয়াতে যেমন আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছে আর বড় শক্তি শক্ত নেতৃত্ব দিয়েছে আর ক্ষমতাশালী করেছে ইন আলি ইন্দাহুল হুসনা তাই আল্লাহর কাছে খুব ভালো ভালো পাবো হোসনা তার আল্লাহ আল্লাহ সেখানেও খুব ভালো জিনিস দেবেন আখ্যায়িত করেছেন ইমান নেই তাদের পরকালের প্রতি ইমান ছয়টি ইমানের পিলার একটি কিনা এবং বহু হাদিসে এবং আয়াত আল্লাহ রবীন্দ্র বলেছেন মানকান প্রতি ইমান রাখে আর আখের আল্লাহর প্রতিমানের মানের পরে আখেরাতের কথা বলা হয়েছে কারণ মানুষের সংশোধনের জন্য আল্লাহর প্রতি বিশ্বাসের পরে আখেরাতের প্রতি বিশ্বাস যার আখেরাতে বিশ্বাস আছে অন্যায় করে যাবে না কারণ আজকে অন্যায় করব। এখনই তো মরে যেতে পারি আজকে হারাম খেয়ে যাবো এখনই তো মরে যেতে পারি তারপরে এখন না মরি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে মরি একদিন মরতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আরে কেন অন্যায় কাজ করে মরবো কেন চলুম অত্যাচার করে মরবো এবং অবশ্যই অবশ্যই তাদেরকে আমি সাদ চাকিয়ে দেব। মিন আজাবিন্ত কঠোর শাস্তির আসাদন গ্রহণ করতে হবে তাদেরকে সৈরাই ফল তায়াত নম্বর ৫০। এই যে হাজালি কথাটি এসেছে কোরআন তাই না যখন অসচ্ছলতার পরে যখন সুখ আসে তখন ভুলে যায় আল্লাহ হয়ে যায় মুজাহে তাবেই মুজাহেদ রহমতুল্লা বলছেন বড় মুফাসের ছিলেন তিনি বললেন হাজাবি আমালি এ তো আমার কর্মের বদলতে হাসিল হয়েছে কর্ম করেছি ফল পেয়েছি আমি এইরকম পড়াশোনা মেহনত করে করেছি ছাত্র জীবনে আল্লা নাম উচ্চারণ করে না বলে না আজকাল কাফের তো বলেই কিন্তু অধিকাংশ মুসলিমরা এরকম নাই কি আমার ছেলে মেহনত করে পড়াশোনা করেছে আমি ভালো স্কুলে পড়াশোনা করেছি লক্ষ লক্ষ টাকা টাকা কে টাকা মনে করি আমি এর যোগ্য মাহকুকুন আমি এর যোগ্য আল্লাহর নাম পর্যন্ত নেই আল্লাহ তিনি বলছেন আয়ার দ্বারা আরো স্পষ্ট হবে যেটি কারণ সম্পর্কে আল্লাহ বলেছেন কারণ কি বলেছিল কারণে যখন অফরন্ত ধন ধনের শেষ নেই সোনা আর চাঁদি মূল্যবান হীরা মুক্তা রাখার জন্য তার যে আলমারি আর তার যে সন্দুক ছিল তার চাবিগুলি নিয়ে যাওয়ার জন্য কি একটি উঁটের একটি পাল লাগতো আর উঠিয়ে উঁটের পিঠে রাখতে হইতো তার জন্য একদল মানুষ লাগতো চলো চাবি উঠিয়ে রাখার জন্য একজন দুজনের কাজ ছিল না চাবিগুলি তো কারণ কে যখন ইসলামের দাওয়াত দেওয়া হল মুসা আলি সাল্লামের পক্ষ থেকে তুমি আর কবর মাজার পূজা করছে জানাত পাবে কোনদিন আবু জাহাল আবুল হাব পাবে না তেমনি তারা বংশের রসুল রসুল্লাহামের বংশ কিন্তু কাফের আবু তালিব জানাত পাবে না ওই রকমই নু আলি একটি শক্তিশালী দল মিলে তার চাবিগুলি মাফাতে তার চাবিগুলিকে উঠিয়ে রাখত উঠে পিঠে এই কারণ যখন মুস আলি সাল্লাম নসিহত করলেন যে দেখো আল্লাহকে ভয় করো আর তুমি অত্যাচার করিও না আল্লাহর হক আদেই করো আল্লাহ কুলে যেও না পরকালকে ভুলে যেও না আর মানুষের জুল অত্যাচার করে পয়সা হয়েছে নুন সম্পদ হয়েছে মানুষ জুলম অত্যাচার করতে হবে আল্লাহকে ভুলে যেতে পরকালকে ভুলে না খবরদার এই কাজ করিও না কারণে আমার জ্ঞান বৃদ্ধির কারণে ব্যবসা সম্পর্কে আমি পারদর্শী পণ্ডিত তোমার ব্যবসা জানো না আমি জানি বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছে বসে দেখিয়েন তারা কেমন বড় বড় লম্বা লম্বা কথা ঝাড়ে বসে আহ বসে দেখি যারা খুব পুরনো পুরোনো ব্যাবসায়ী আপনার তাদের কাছে বসে দেখিয়েন্লা বলছেন এই কারণ বলে ইন্নামা উত আলা ওই রকমই মানুষের চরিত্র ফাঁসে মানুষের কাফের মানুষের চরিত্র যদি মেন্দি ওই হাজ আলি বলেছিল হাজ অর্থ হচ্ছে আমার বিচক্ষণতার কারণে আমার বিবেক বুদ্ধির কারণে আমার জ্ঞান গরিমার কারণে হাজ মানে আল্লাহকে একেবারে ভুলে গেছে আল্লাহর পক্ষ থেকে যে রেজিক আসে কথা ভুলেই গেছে আল্লা মেন্নি আমি ভালো করে জানি বেউজুহিল মাকাশেফ যে আয়ু উপার্জনের রাস্তা কোথায় উৎস কোথায় কোন খানে কোন ব্যবসা করলে বেশি ইনকাম হবে রাতারাতি বড় হওয়া যাবে এগুলি আমি জানি তাই আমি এত সচ্ছল হয়েছি থাকে আর অফরন্ত ধনসম্পদ পেলে বলে যে আল্লাহ ভালো করে জানে যে আমি যে যোগ্য আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ এলমিন আল্লাহ আমার সম্পর্কে ভালো করে জানেন যে আননি লাহু আহলন এই অফরন্ত ধন আমি যোগ্য। এর যোগ্যতা রাখি আমি আমি হক রাখি আমাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ সারাফ আমাকে সম্মানিত করার উদ্দেশ্য আল্লাহ দিয়েছে সারাফ সম্মানিত করার উদ্দেশ্যে আল্লাহ আমাকে অফরন্ত ধন সম্পদ নেতৃত্ব দিয়েছে আল্লাহ আমাকে সম্মানিত করেছে নামাজ পড়েন আল্লাহ সম্মানিত করেছে তোমাকে দেশের তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছে তাই সম্মানিত করেছে প্রধানমন্ত্রী আল্লাহ পরে আল্লাহ আমাকে আল্লাহ সম্মানিত করেছে কোথায় আল্লাহ সম্মানিত করেছে অভিশপ্ত দেখুন এখন হাদিস ওই বড় হাদিস টি আর রোজি আল্লাহ আল্লাহ বলছেন আবুহার রোজি আল্লাহ বর্ণনা করছেন নাহ সামিয়া রসুর আল্লাহিস তিনি আল্লাহ রসুলের কাছে শুনেছেন এই হাদিস তিনি বলছিলেন এই ঘটনা তিনজন ব্যক্তি বানী ইসরাংশের পরে বিভ্রান্ত হওয়ার পরে আলি ইসালাম যাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তারাই বানী ইসরা বলে প্রখ্যাত কিন্তু আসলে বানী ইসরায়েল বুঝাতে হলে আরো সুন্দর করে বুঝাইতে হবে ইসরাইল কার নাম ইহাকুব আলি ইসালামের নাম মানে সালাতু আলী সালাতামের ছেলের নাম ছিল ইসাহ আর ইসাহের ছেলের নাম ছিল যে পন্টু ঝন্টু মু আর আরেকটা নাম হচ্ছে হাবিবুর রহমান ও কত সুন্দর হাবিবুর রহমান রহমানের প্রিয় এরকম না একটা নাম শুধু বিয়ে শির দিনে বলার জন্য মজা আমি দেখেছি আমাদের দেশে ও আসল নাম কি তোমার আসল নাম কি ওই জামা নতুন জামাইকে আসল নাম দিয়ে বিয়ে পড়াইবে যাতে করে বিয়েটা মজবুত হয় আসলামের সাথে বিয়েটা হয় দিনের জন্য শুধু আর বাকি সারা জীবন গোটা বংশের লোক ওই বাজে নামটি বলছে না দুইটি নাম রাখেন ভালো নাম রাখেন দুই নাম আপনার রাখেন বা আপনার ছেলের রাখেন কিন্তু ভালো নাম রাখেন আব্দুর রহমান রাখেন আদেল রাখেন অসুবিধা নেই আব্দুর রহমান ভালো আদেলও ভালো ইয়াকুব আলি ইসাল্লামের বানী ইসরাইল বানী মানে বানীন থেকে বহু বছর ইবনুনের জামা তো ইসরায়েলের কি সন্তানগণ মানে ছেলের ছেলেরা মানে বংশধর শুধু ছেলে উদ্দেশ্য নাই ইয়াকুব আলী ইসলামের প্রজন্ম থেকে যে বংশ এসছে সেই বংশ হচ্ছে ইসা আলি আর সেই বংশ থেকে সেই বংশ থেকে থেকে জাকারিয়া ইয়াহিয়া ইউসুফ আলী সমস্ত আম্বিআ কেরাম নবী করিম ইসলাম নবী করিম সাল্লাম ইসমাইল বংশ থেকে ইসমাইল আলী সাহ দুই ভাই ইসমাইল আলী बंश थे शुद्ध मुहम्मद रसुल्लम तीन, तीन रोगी अबरस मान बार रोगी बारास रोग बोला रोग तो रोग रोगाक्रांत एक आकारा कारा मान बोला जो माथाय चूल थे कारा कारा রোগটার নাম আর আঁকড়া ওই ব্যক্তির নাম না শিক্ষিত আছে মাথা চুল উড়িয়ে দিয়েছে এই জন্য ভালো নজরেই দেখে খুব খারাপ নজরে দেখে না কিন্তু পুরোয় যদি উঠে যায় একেবারে সাফা নাই চলে গেছে তাহলে তাহলে খারাপ নজরে ঘৃণা নজরে দেখবে ঠিক না তারপর চুল একটি জিনত পুরো মাথায় চুল থাকা অবশ্যই জিনত এতে কোনো সন্দেহ নেই সৌন্দর্যতা আছে চুল আল্লাহ আল্লাহ নিয়ামত সেই লোকটির মাথায় চুলি ছিল একবার টাক ও আমার তৃতীয় ব্যক্তি হচ্ছে অন্ধ অন্ধম আল্লাহ রবুল্লা আলমিন এই তিনজনকে পরীক্ষা করতে চাইলেন ইবাহ মানে আজমাইশ করতে চাইলেন পরীক্ষা করবো এদেরকে বাবা আস আল্লাহ আলহিমালাকান সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন তাদের কাছে ফেরেস্তা পাঠিয়ে দিলেন মানুষের আকারে তারা জানতে পারেনি যে ফেরস্তা তারা জানলে তো সতর্ক হয়ে যেত আগে মানুষ না মানুষ আল্লাহ এলাই একজন কোন বস্তু তুমি সবচাইতে ভালোবাসো বেশি ভালোবাসো আহব তোমার সবচাইতে বেশি প্রিয় কোন বস্তু আয়োসাই বললুন হাসান হাসান এখানে হাসান কিন্তু আসল হাদিসে আমার শরীরের কুষ্ঠ রোগে রোগাক্রান্ত হয়ে আমার শরীরের রং খারাপ হয়ে গেছে শরীরের চামড়া খারাপ হয়ে গেছে যাতে মানুষ আমাকে কি করবে আল্লা বলেন যাতে করে আমার এটা দূর করে দেন বা যায় যেতে নেবে না মানুষ ভয় করবে যে ছোঁয়াচে রোগ এ কি বিপদ হয় না হয় একে বসতে দিতে হবে না একে বাড়িতে আসতে দিতে হবে না যাও যাও যাও যাও যাও তাড়িয়ে দিবে এরকম করত তার সাথে লোকেরা মাসাহু তার গায়ে হাত বুলিয়ে দিলেন হাত ফিরিয়ে দিলেন যে নোংরা হয়ে গেছিল আর দেখতে বেশি লাগছিল ভালো শরীরে রং দেওয়া হলো যেমন মানুষের রঙ হয় এরকম চামড়া অজিলদান হাসান সুন্দর চামড়া আল্লাহ রব আল দিয়ে দিলেন তা আল ফাইল মালাই কোন ধন সম্পদ ঠিক আছে রোগ তো দূর হলো কিন্তু করে তো খেতে হবে আল্লাহ পরীক্ষা করেছেন গাভী বলেছিল একজন বর্ণনাকারী রয়েছেন ইসহাক বলে তার সন্দেহ কিন্তু অধিকাংশ হাদিসে উঁটের কথা আছে এ রোগীকে তার রোগ ভালো হয়ে যাওয়ার পরে কি দেওয়া হয়েছিল উঠ দেওয়া হয়েছিল একজন চিক্সক একজন চিকিৎসক হাত ফিরিয়ে দেওয়া ভালো হয়ে গেল যেমন আমাদের দেশে এরকম অনেকে আসে ঝাড়ফুক করলো আর মাসা ভালোই কাজ হলো যদি করানি বাহাদি দিয়ে ঝাড়ফুক করে তো ঠিক আছে তাবিজ নয় ঝাড়ফুক তে এইরকম ভাবলো যে কোন আল্লাহ ব্যক্তি ঝাড়ফুঁক করলো আমার ভালো হয়ে গেল আর সে হয়তো পয়সাওয়ালা ব্যক্তি দেখে লাগলো একটা উঁটো দিয়ে দিল্লা আল্লাহ যেন আল্লাহ কালা ফাতাল করেনা বর্ণনাকারী বলছেন আবুহরে ফাতাল আকড়া তারপরে ফেরিস্তা চলে আসলেন ওই পড়া মানুষের কাছে ফাঁকাল কোন বস্তু তুমি ভালোবাসো বলছে শারুন হাসানুন আমি ভালো চুল চাই ভালো কেস চাই মাথার চুল আমার নেই তাহলে আমি আমাকে দেখতে ভালো লাগবে আর লোকজন বসতে দেবে আমাকে ঘৃণা করবে না সম্মান পাবো লোকের কাছে মাথায় হাত বুলিয়ে দিলেন ফেরিস্তাহাবা আনহ তার এই রোগ দূর হয়ে গেল চুল চলে আসলো যেখানে বর্ণনা করা হয়েছে যে দ্বিতীয় ব্যক্তিকে কি দেওয়া হয়েছিল গাভী দেওয়া হয়েছিল গুরু গাই দেওয়া হয়েছিল ফাউতি বাকার হামেল ওখানে আশারা মানে দশ মাসের গর্ভবতী যারা গাছেন গাবি পুষেন বাড়িতে তারা ভালো করে যান চাইতে পেটে যদি বাচ্চা থাকে তার দাম অনেক বেশি আর যদি আবার বাচ্চা হবো হবো হয়ে থাকে তাহলে আরও দাম বেশি যে কেনার সাথে সাথে এক দুই সপ্তাহের মধ্যে বাচ্চা আবার দুধ দিতে লাগবে পাঁচ কিলো করে দুধ তাহলে বারাক আল্লাহ ব্যক্তির কাছে করে আমার দৃষ্টিশক্তি বা এই চাই না আপনি দেখতে পাচ্ছেন কোনদিন চিন্তা করেছেন এইসব নিয়ামতের কথা যে এই নিয়ামতের কি সুক্রিয় আদায় করছি এই চোখের কি সুক্রিয়া আদায় করছি কোনোদিন চিন্তা করেছেন চিন্তাই করি না আমরা যার কাছে নিয়ম আছে নিয়মের মূল্যই নেই উপলব্ধি করি না সে ব্যক্তি বলে আমি দেখতে পাই তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন কাল ফাই মালে আহব এল ফেরা জিজ্ঞাসা করলেন যে কোন ধন সম্পাদ তুমি বেশি ভালোবাসো কাল আলগানা আমি ছাগল ভালোবাসি এমন একটি বকরি দিয়ে দিলেন ফেরিস্তা যে বাচ্চা হব হবোলা মানে সন্তান বাচ্চা দেবে দেবে এইরকম বাচ্চা হলো আর ছাগল বকরির বাচ্চা হলো ফাঁকানি মিনাল এবে মিনাল বাকারে ওয়ালেহাজাওয়ি মিয়াল আর ধীরে ধীরে এত বেশি বরকত হলো এদের ধন সম্পদে যে ওই ব্যক্তি প্রথম ব্যক্তির একটি মাঠ ভরা মানে মাঠ गुरु गावी गृत अंध छोड़ा बकर सुन्नादी चले ग ওরা কত যে পয়সাওয়ালা হয়ে গেছে আর ধনী হয়ে গেছে ভুলেই গেছে না অনেকে আমরা আছি অত্যন্ত অভাবী ছিলাম না আল্লাহ আমাদেরকে সচ্ছল করেছেন শুক্রিয়া করছি অন্তর থেকে জবান থেকে এবং কাজে কর্মে আমলের মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজ্জাকাতের মাধ্যমে আপনার চাইতে পয়সা হলে আপনার গ্রামে আছে প্রত্যেকের গ্রামে আছে আল্লাহ নিয়ামতের শ্রদ্ধা রেখে আল্লাহর নিয়ামতের কদর করি আল্লাহর কুদরতের আল্লাহর অলুহিয়াতে রবুবিয়ের কদর করি আল্লাহকে রব জেনে ইমানের মাধ্যমে আর জবান দ্বারা সুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত পে আর আমল দ্বারা প্রত্যেকটি আমল দ্বারা যে আল্লাহ এবং তারা করতে বলেছেন এবং বেঁচে থাকার মাধ্যমে শুকুর আলহামদুলিল্লাহ অন্তরে ও ইমান নেই আর কাজে করবে নামাজ রোজাও নেই বন্ধু বান্ধবের সাথে বসে অহংকারের ছলে আল্লাহ খুব দিয়েছে আল্লাহ খুব দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ ব্যাস নামাজও নেই এই নাই এই শুক্রিয়া নয় অনেকদিন পরে সুমাইন আতাল সাত বছর আগে বেশি দিন না তারপরে এসছে আপনি আমাকে চিনতে পারেন না ভাই চিনতে তো পারি না অনেক সময় লজ্জা পড়ে যে এই লোক বলছে চিনতে পারেন না আর আমি যদি উড়ি না তো লজ্জার ব্যাপার সবাই কিন্তু চিনতে পারিনি চিনতে পারিনি ভুলে গেছে যে এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ আমাকে দরিদ্র মানুষ ভাই কাদের বি আমি সফরে অনেক দূর থেকে মুসাফির মানুষ ছিলাম। আর আমার কাছে যা রাস্তার সম্বল ছিল সব ইনকাতাৎ মানে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি আর আমার বাড়ি বেকার আপনি যদি সাহায্য না করেন তো আমার যাওয়া সম্ভব দেশে ফিরে এখানে হালাক হয়ে যাবো কিছু নেই शरीर दान, आता का। दान, चेन। चेन। अपनार। वाल, दान, दान वाल माल एवं धन सम्पद अढ़ चाहिए अल्लाह दुह बाई মরভূমি তা উঠ ছাড়াও পেয়ে নেই তখন কার যানবাহনে উঠছিল উঠ না দিলে চলা যাবে মুশকিল রাস্তায় ফাকালা তখন সে অহংকারী হয়ে একেবারে অহংকার ছেড়েছে একদিনই সব মোট আমার শেষ হয়ে যাবে আল হকুক ও কাজিরা আমার দেশের ওই গৃহস্থ লোকেরা এরকম বলতে অনেক সময় শোনা যায় একটি ফকের মিসকিন বেশি কিছু চায়নি একবার খেতে চেয়েছে দুপুরের সময় গিয়েছে আজার বলছে যে বাবা আল্লাহর হস্তে একটু খেতে দেন অনেক খুব খিদাই আছি তো বলছে শুধু তুমি আছো না শুধু তুমি আছো তোমার মতো দশটা ফকির বিদায় হয়ে গেছে কত খাওয়াবো কত খাওয়াবো নিজে না খেয়ে থাকবো নাকি এইভাবে বলতে হবে যদি না খাওয়াইতে পারেন আল্লাহ বলছে ভালো ভালো কথা বলো আম্মার সাইলা খালা তানহার ধমক দিয়ে কথা বলিও না ভালো বলি যে বাবা আমাদের বাড়ি আর খাবার দাবার নেই তো যাও দেখো আশেপাশে কারো বাড়ি পাবে ইনশাল্লাহ আল্লাহ তোমার রুজিতে বরকত দি খুশি হয়ে যাবে না তারপরে কথায় খুশি হয়ে যাবে এইরকম কথা বলবেন আমার দেশে ওই মাদ্রাসা করছি জায়গির থেকে পড়া তো আমরা মাদ্রাসা ছাত্র জীবনে আর শিক্ষকতা কালেও জায়গির করতে গেছি ছাত্রদের বা বলতে গেছি শিক্ষকেরাই যায় কেন শিক্ষকদের শ্রদ্ধা করবে তো ওদের কথা শুনে রাখবে তো দুই রকম লোক পাওয়া যায় আমাদের সমাজে বাড়িতে বিড়াল আছে ওর জন্য কি আলাদা করে আমাকে চাউল দিতে হচ্ছে নাকি আমার যদি আল্লাহ পাঁচটা ছেলে দিয়েছে ছয়টা দিলে কি আমি খাইতাম না দেখেন মেজাজ ইমানি মেজাজ আলাদা যদি স্বামী খারাপ হয় আর যদি স্ত্রী ভালো হয় তাহলে লজিং রাখা খুব সহজ হয়তো স্বামী একটু করছে ভিতর থেকে বলছে না না না না এসেছেন হুজুরাই এসছেন রাখেন অসুবিধা নেই আলাদা করে তার জন্য চাল দিতে হবে না আমাকে হয়ে গেল লজিক হয়ে গেল আর কত লোকের বাড়িতে গেলে কি বলে আরে একটা মানুষ পুষা না হাতি পুষা একটা মানুষ পুষা না হাতি পুষা একজন মানুষ 30 দিনে চাউল খাবে চল্লিশ শুনেছি তাদের কাছ থেকে বখিলদের কাছ থেকে একটা ছেলে যদি মাসে একমন ধান খায় তো ১২ মাসে বারো মন ধান খেলো কোথা থেকে পাব কোথা থেকে পাবো দেখেন এই লোকগুলি তিনটি লোক কিন্তু কি বলছে আপনাকে মনে হয় আমি চেনা চেনা মনে হচ্ছে আপনাকে কাননি আরে ফোকা আপনাকে আমি চিনতে পারছি আলম তখন আবরাস আপনি কি কুষ্ট রোগী ছিলেন না অনেক পয়সাওয়ালা হয়ে গেছে আর তাকে কি কুষ্ঠ রোগী ছিলেনা এত লোকেরা তোমাকে ঘৃণা করতো ভুলে গেছো নাকি ফকিরান আর তুমি কি দরিদ্র না ফাতা আল্লাহ মোহন আল্লাহ তোমাকে ধন সম্পদ আলমা ধন সম্পদ দিয়েছেন के। के दादा ध्वनि चौदह पुरी तुम ये उल्ट पल्टा कथा बता बेहदी क যদি তো মিথ্যু খাও মিথ্যুক তুমি তোমার পূর্বপুরুষ ধরি ছিল না তোমাকে সত্যি লোকেরা তুমি ছিলে। মা না তুমি যদি মিথ্যু খাও তাহলে আল্লাহ যেন তোমাকে সেই সেই অবস্থায় পরিবর্তন করে দেয় সেই অবস্থায় ফিরিয়ে দেয় যে অবস্থায় তুমি ছিলে বিগত দিনে এই বলে চলে আসলেন ফেরিস্তা কিছু নিলেন না আর কিছু বললেন না কাল ও আতাল আকরা ওই টাকওয়ালা ব্যক্তির কাছে চলে গেল ফিসুরাতে পুরনো আকৃতি নিয়ে বলছি। আল্লাহ ছাড়া আর আপনার সাহায্য ছাড়া আর আমার কোন উপায় নেই না হলে সফরে আমি ধ্বংস হয়ে যাব। যদি আপনি একটি কি দিয়ে দেন গরু দিয়ে দেন গাভি দিয়ে দেন তাহলে আমার খুব সাহায্য হয় আর আমি আমার গন্তব্য স্থানে আমার নিজ বাড়িতে পৌঁছিতে পারবো কিন্তু উত্তর কি পেলেন ফেরিস্তা ওই উত্তরই পেলেন যে উত্তর প্রথম ব্যক্তির কাছ থেকে পেয়েছেন তাই বলছেন তুমি যদি মিথ্যা কথা বলো ইলাম যদি তুমি মিথ্যু খাও তাহলে আল্লাহ যেন তোমাকে ওই অবস্থায় ফিরিয়ে দেয় যে অবস্থায় তুমি ছিল পূর্বে আমার সম্বল সব শেষ হয়ে গেছে ফালা বালাগালি হেবাল মানে রশি তো রসি ধরে মানুষ সাহারা পায় তো সফরের সাহারা হচ্ছে কি সম্বল বা পাথে তো সেই জন্য পাথাই বা অর্থ করলাম আল্লাহ যদি না পৌঁছায় তাই না কিন্তু অতপর আপনার সাহায্য হলে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছতে পারবো নিজ বাড়িতে পৌঁছিতে পারবো আস আলুকা বিল্লি দিয়ে বাসারাকা। সে আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে আমি কামনা করি চাই যে আল্লাহ আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন সাতান একটি বকরি চায়। আত্লা কবি হাফিজ সফরে খেতে পেতেন না দুপুরে পেলে রাত্রে ভালো করে পেতেন না এইরকম অনেকের অবস্থা ছিল বলে যাবেন না কতক্ষ আমা আমি অন্ধ ছিলাম ফারাদ্দাল্লাহ এলাইয়া বাহারি আল্লাহ আমার দৃষ্টি সত্যি ফিরিয়ে দিয়েছেন আল্লাহ আমার উপর রহম করেছেন ফাহুজ মা শেতা মা শেত সুতরাং আপনার যা ইচ্ছা নিয়ে যান আল্লাহ দেবেন দেখছেন কিরকম অন্তর কত প্রশস্ত অন্তর উদার অন্তর করতে হয় যে আল্লাহ দিয়েছেন আমি যদি আজকে এক হাজার দিদি আল্লাহর রাস্তায় যে আল্লাহ হাজার দিতে পারে সেই আল্লাহ পাঁচ দিতে পারবেন আর আমি যদি ষ্টি বেঁধে দেবো না তো আল্লাহ নিজের মুষ্টি বেঁধে গুনে দিবে আলেক আল্লাহ গোনে গুনে দিবে গণনা করে করে দিবে যে কয় টাকা দিলাম আলেক আর তুমি তোমার থলেকে বন্ধ থলের মুখটা বন্ধ করে না বেঁধে রেখে দেবে না অর্থাৎ খুলে রাখো খোলা রাখো আর তোমার এই ব্যক্তি আল্লাহর কসম করে বলছে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যদি কিছু নিয়ে যাও আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি তুমি যদি নিয়ে যাও তোমাকে কোনো বাধা দিব না আমি বাধা দেব না ফাকাল ফাঁকাল ফেরিস্তা বললেন আমশেখা তোমার ধন তোমার কাছে থাক তোমার ধন তোমার কাছে রাখো আম শেখ নিজের কাছে রাখো ফাইন নামা উবতিলুম তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে পরীক্ষিত হয়েছ অর্থাৎ নারাজ হয়ে গেছেন তারা পরীক্ষায় ফেল করেছে আর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ পাশ করেছ কামিয়াব হয়েছ আখরা যাহু এমাম এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী এই হাদিসটিকে সেই কিতাবে বর্ণনা করেছেন আমাদেরকে পাশ করার তফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করেন আখেরাতে যেন আমাদেরকে সফলতা দান করেন হাসানা ওয়াকিবর ও সাল আলহ ও আজমাই